بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে বিবাহা দিন স্ত্রীদেরকেও তোমাদের উপর বিয়ে করা হারাম করা হয়েছে নিসা। যে সকল নারীরা অন্যান্য স্বামীদের বিয়ে অধীনে আছে তাদেরকে বিয়ে করাও হারাম হারামকে হুন্না কবলা মুনা তাদের স্বামীরা তাদেরকে বিচ্ছিন্ন করার পূর্বে হারা এরা মুসলিম কুন্না আউলা তারা আজাদ মুসলমান নারী হোক অথবা আউলাহ এর ভিতরে দুটা হবে বাদি অথবা কিতাব ইয়া আমা কিতাবিয়া হোক কোন অবস্থাতে হালাল হবে না মিনাল ইমা ইসি তবে হ্যাঁ তোমাদের মালিকানাধীন বাদী তারা তোমাদের জন্য বৈধ হবে তোমাদের জন্য বৈধ হবে মানে যদি তাদের স্বামী থাকে তো তবু তাদের সঙ্গে অতি করা বৈধ হবে বা মানে হাইজ একটা হাইজ অন্ত অতিবাহিত হওয়ার পর অথবা যদি ইয়ে থাকে বিধান আল্লাহ তোমাদের উপর লিখে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এই যে এখানে যাদেরকে বিয়ে করা হারাম করা হলো মা এটা যদিও আম তবে আমটা মকসুস মিনহুল বাস হাদিসের মধ্যে এখানে মা থেকে বেশ কয়েকজনকে তাকসিস করা হয়েছে এটা কেমন আম তো তোমাদের সম্পদ দ্বারা তালাশ করবে তোমরা মোহরের মাধ্যমে অথবা লিপ্ত হওয়ার ইচ্ছা করবে না শুধু ব্যভিচারে লিপ্ত হওয়ার ইচ্ছা করবে না বা শুধু লাগবে না ব্যভিচারে লিপ্ত হওয়ার ইচ্ছা করবে তোমরা তাদেরকে যে তলব করবে মাল দ্বারা তলবটা করবে কিভাবে কাইফিয়তটা হবে যে তোমরা তাদেরকে বিয়ে করে নেবে এটা তো হবে ওই বিদা আর মুহসিনের আরেকটা মানা হবে কি অথবা মুমাল লিক হবে যদি বি সাদা তোমরা বিয়ে করে নাও আর ও যেটা আটটা বলছে না যাকেই তোমরা ভোগ করবে যাদেরকে তোমরা বিয়ে করবে অথবা যাদের তোমরা মালিক হবে তো বিয়ে করার মাধ্যমে অথবা মালিক হওয়ার মাধ্যমে যখন তোমরা তাদেরদার তাদেরকে ভোগ করবে বিল ই তামাত্মিয়তের বয়ান নির্ধারণ যদি বিয়ে আর যদি বান্দি রাখে তাহলে বান্দি রাখলে এই সুরতটা না তাহলে কি ভুল হয়ে গেল ঠিক আছে মিমান তাজাউজ তুমি এখানে শুধু একটা সুরতি দুইটা না ঃ তোমাদের উপরে কোন গুনা হবে না তোমরা যদি পরস্পর রাজি হয়ে যাও মোহর নির্ধারণ করার পর তারা পরস্পর রাজি হয়ে গেলে আংতুম ওয়া হুন্না বি ধারণ করার পর রাজিটা হবে কোন ব্যাপারে তোমরা ছেড়ে দিলে তো তোমরা ছেড়ে দিলে মানে ছাড়বে স্ত্রী ছাড়বে মিন হাতিল মোহর কুল্লিহা পুরোটা মোহর ছেড়ে দিলো অথবা মোহরের কিছু অংশ ছেড়ে দিল অথবা মোহর তুমি বাড়িয়ে তুমি পুরুষ তুমি কিছু দিলে অসুবিধা মুসলমান যদি কারো না থাকে মুসলমান মুসলমান স্বাধীন নারী যদি কেউ বিয়ে করতে না পারে যেহেতু মুসলমান স্বাধীন বলছে এর দ্বারা কি বোঝা যায় যে কেউ যদি এই কিতাবি কিতাবি স্বাধীনকে বিয়ে করতে পারে তাহলে তার জন্য বাদিকে বিয়ে করা বৈধ হবে না এটা বোঝা যায় না যে আল্লাহ তালা বললেন যে মুসলমান মেয়েকে বিয়ে করতে না পারলে বান্দিকে বিয়ে করতে পারবে এর দ্বারা কি বোঝা যায় যে যদি কোনো কিতাবি বাদিকে বিয়ে করতে পারে তাহলে সে হয়তো বান্দিকে বিয়ে করতে পারবে না সুরটটা এমন যেমন ধরো এই সমাজের মধ্যে মুসলমান হর্রাহ হর্রাহ মুসলিমা তার মোহর মাসালান পঞ্চাশ হাজার টাকা একজনের কাছে পঞ্চাশ টাকা নাই কিন্তু কোনো কিতাব ইয়া হর্রাহ কিতাব ইয়া হর্রার মোহাম্মাসাল তিরিশ হাজার টাকা এখন আয়তের দ্বারা জাহিরিভাবে কি বোঝা যাচ্ছেন কেউ যদি হর্রাহ মুসলিমাকে বিয়ে করার ক্ষমতা না রাখে তার মানে পঞ্চাশ হাজার টাকা নাই তাহলে সে বান্দিকে বিয়ে করতে পারবে কিন্তু যদি এই কোনটা বললাম কিতাবি কিতাব ইয়া তাকে যদি বিয়ে করার ক্ষমতা রাখে তারপরেও সে পারবে তো বলতেছে না এটা এখানে উদ্দেশ্য না বরং এখানে উদ্দেশ্য হলো যে ব্যক্তি মুসলমান হোররাকে পারে না এবং কিতাব হর্রাকেও পারে না সে মানে কোন ধরনের হর্রাকে পারে না সে বান্দিকে বিয়ে করতে পারে হর্রাকে যে পারে না সে পারবে হলো বান্দিকে বিয়ে এখানে যে মেনাত বললো যে বলতেছে মেনাদটা বলছে এটা স্বাভাবিক এমনি যে কোন একজন মুসলমান পুরুষ সে তো মুসলমান নিয়ে মেয়েকে বিয়ে করার জন্য আগ্রহী থাকে তো এটা জারিও না আদা স্বাভাবিক নিয়ম হিসেবে বলা হয়েছে যে মুসলমান মেয়েকে বিয়ে করতে না পারলেই বান্দিকে বিয়ে করতে পারবে সেখানে মুসলমান শব্দটা এটা দ্বারা বিপরীত অর্থ উদ্দেশ্য না যে কেউ যদি মুসলমানকে না পারে তাহলেই সে ইয়াকে বিয়ে করতে পারবে যদিও সে মাঝখানে কিতাব ইয়াকে পারে মুসলমানকে পারে না কিন্তু কিতাব ইয়াকে পারে কিতাব ইয়াকে বিয়ে করতে যে পারে সেও বান বিয়ে করতে পারবে সে বান্দিকে বিয়ে করতে পারবে না মনে করো বান্দিকে বিয়ে করলে বান্দির মনিক যে তাকে দশ হাজার টাকা দিলেই চল বান্দিকে বিয়ে করলে তো আর বান্দিকে দেওয়া লাগে না মনিক কে দেওয়া এখানে আয়াতের দ্বারা তো বোঝা যায় যে যদি কারো পঞ্চাশ টাকা না থাকে উদ্দেশ্য হলো এখানে ওটাও আছে মানে কিতাব ইয়া তো আছে অথবা এখানে একটা উদ্দেশ্য না কথাটা বুঝছো আল আল গা আ তাহলেও সে বান্দিকে বিয়ে করতে পারবে ব্যাপারটা এমন না বরং বান্দিকে বিয়ে করার অবকাশ ওই ব্যক্তি পাবে যে মুসলমান কেউ পারে না আবার কিতাবিয়া কেউ পারেনা তাহলে কথা হলো কোন রকমের হোর পারে আবু হানি ফিরমুল্লাহ বলেন তাহলে সে তোমাদের মালিকানাধীন মুসলমান বাদীদেরকে বিয়ে করে নেবে আল্লাহ খুব ভালো জানেন বাহ্যিক অবস্থা দেখেই তোমরা একটা করো যথেষ্ট হও মানে একজন মুসলমান এই বান্দি এখন সে আসলে মুসলমান কিনা জাহিরি ভাবে যদি সে মুসলমান হয় তাহলে তাকে বিয়ে করে নিতে পারো এখন তুমি ভিতরের খুঁজবে কোথায় কারণ ভিতরের অবস্থার বিস্তারিত বিবরণ একমাত্র আল্লাহই জানেন ফিল আমাত অনেক বাদী ইমানের মধ্যে হর্রাদের চেও অগ্রগামী থাকে এই সবাই তো মুসলমান অতএব তারা বাদী বলে তাদেরকে ঘৃণা করো না ফালা আং তুমা কিন্তু যদি কারো সামর্থ্য না থাকে তারপরে সে বাদিদেরকে বিয়ে করলে কি বলবে মানুষে বা আমার কাছে কেমন লাগবে না এটা তুমি করো তোমার যদি প্রয়োজন হয় তাহলে বিয়ে করে না। আরেকটু তোমরা সাপেক্ষে তাদেরকে বিয়ে করে তাদের মনীপদের কাছে প্রদান করো তাদের মোহর তাদের মোহরটা তাদের মনীপদের কাছে প্রদান করো আন্না আয় আুন্না সরাসরি হুন্না বলছে এর দ্বারা বোঝা যায় যেটা তার হাতে অর্পণ করা যাবে বাকি সেইটা পাবে না আর কি মানিক হবে মানিক মনিপ এবং উপীও নয় এর মফর আর জানিয়াত বললো ওই জানিয়াতের ভিতরে জিনার মানা গেছে ওলা আহদান এবং তারা উপপতি গ্রহনকারী নয় এরপর যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেওয়া হয় এরপর যখন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেওয়া হবে এরপর তারা যদি কোনো অশ্লীল কাজ কাজ লিপ্ত হয় আতাইনা বিফা হিসা তারা যদি অশ্লীল কাজে লিপ্ত হয় দেখো এই শব্দটা এই পৃষ্ঠার মধ্যে শব্দটা কয়েকটা অর্থে আসতেছে শব্দটা কখনো আসতেছে তাজাভুজের অর্থে কখনো আসতেছে হলো হর্রার অর্থে কোন জায়গায় আসতে ইসলামের অর্থে যেমন এই যে ইদা ও এটার কেউ কেউ তফসিল করছেন হলো ফাইদা আসলাম না হর্রাদের মধ্যে দুইটা শাস্তি আসে একটা হলো জিনা একশো দোররা আর একটা হলো রজম তো রজমের কি অর্ধেক হইতে পারে রজমের অর্ধেক হইতে পারে না এখানে নিসম দ্বারাই বোঝা যাচ্ছে যে বান্দির উপরে রজমটা বিলকুল আসবে না বান্দির উপর রজমটা বিলকুলে আসবে তাদেরকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেওয়া হয় তাহলে তাদের উপরে আসবে হলো নিস তো যদি বিবাহের পরেই আসে নিস। আর বিবাহ ছাড়া হলে তো বছরের নিস আসবে কিন্তু হর্রার ব্যাপারে মামলাটা উল্টা না হোররা যদি সে বিবাহের পূর্বে হয় তাহলে গিয়ে একশো দৌড়্রা আর বিবাহের পরে যদি জেনা করে তাহলে রজম আসে বান্দির ব্যাপারে বলতেছে বান্দিকে যদি বিবাহ করে নেওয়া হয় এরপরে এই বান্দি যদি জিনা করে তাহলে তার উপর আসবে বোঝা যায় যে বিবাহের আগে হলে তো মানে রজম বান্দুল আসবে সে তো হর্রাহাফু জানাই না ভিত্তি করে আমরা গোলামের মাস্তাফির করবো দেখে এখানে বিয়ে করার পরে যদি মনে হয় না জাহেরি ভাবে যে শাস্তিটা আসবে যদি বিয়ের পরে কাজ করে তো বলতেছেন না ব্যাপারটা এটা না শর্ত যে আরোপ করা হয়েছে এটা হদ ওয়াজি করার জন্য হদ ওয়াজিব হওয়ার জন্যই শর্ত না যে শাস্তিটা আসবে যদি তাদেরকে বিয়ে করে নেওয়া হয় এটা না বরং কথা বোঝানোর জন্য যে বান্দিদের উপরে গোলামের উপরে রজম বিলকুল আসে না তত বিয়ের পরেও যখন তাদের উপরে আসে তাহলে বিয়ের পূর্বে তো আলাই আওলাই আসবে তাহলে এহসানের কয়েকটা উজুব হদ এর শর্ত এটা না লাম হব হদ যদি আজাদ মেয়েকে বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে বাদীদেরকে বিয়ে করার যে অবকাশ দেয়া হলো আনাতের আসল অর্থ হলো কষ্ট তো জিনার নাম আনাথ কেন রাখা হয়েছে কারণ জিনার কারণে দুনিয়াতেও কষ্ট পেতে হয় আখেরাতেও কষ্ট পেতে হয় সুমিয়া রায় এটাই যদিও মুসানা বলে আসলে আও বুঝাইছেন মানে রায় হলো যদি কোন অপরাধীর উপরে নির্ধারিত শাস্তি দুনিয়াতে হয়ে যায় তাহলে সেই শাস্তিটা তার গুণাহের জন্য রায় হলে এক জায়গায় হবে অর্থাৎ মাঝখানে আও হবে এই দেখো নিচে ছোট্ট করে লেখা আছে ও আও আও হাসিয়াওয়ালা মহাশি আব্দুর রহমান সাহেব তিনি যদিও আমাদের হানাফি কিন্তু হাসিয়া তো লিখতেছেন হলো সাফিউলের করবেন ভাবে না সেই হিসাবে সাফির রায় হলো এটা তো সাফির ইমুল্লা যে যত হুদুদ আছে সবগুলো হুদুদ এটা মুকাফেরা নফসি হুদুদটাই মোকাবেরা আর আমরা বলি হুদুদ মুকাফেরা না হুদুদ এটা ফি নি হ্যাঁ যদি সে হুদুদের আয়াত আসছে যেটা শেষ দিক দিয়ে আসছে যে আর আক্রান্ত আছে বোঝা গেলো দুনিয়ার শাস্তিটা মুখাপ ফেরানা দুনিয়ার শাস্তিটা হলো শুধু যাজেরা। তাকে শাস্তি দেওয়া হয়েছে সে তো শাস্তিটা পেলো অন্যান্য অনেক মানুষ যেন এই অপরাধ থেকে বেঁচে যায় বেঁচে থাকে সে বিয়ে করে মানে হোররা কে বিয়ে করতে অনেক বেশি পয়সা লাগে বান্দিকে বিয়ে করে নিল এর দ্বারা কি বোঝা গেল যে অন্যরা পারবে না তবে ওই ব্যক্তি এর যে এই আশঙ্কাটা করে না মিনাল আহার আহরারদের মধ্যে থেকে মানে তো বান্দিকে বিয়ে করতে পারবে এটা ওর লেভেলের কিন্তু না থাকে এবং সে জিনার আশঙ্কাটা করে কয়টা কথা বলছে পিছনে কোনো স্বাধীন পুরুষ সে কোনো বান্দিকে বিয়ে করতে পারবে যদি সে কোনো হোররা বিয়ে করতে না পারে কিংবা জিনার আশঙ্কা করে অতএব বোঝা গেলো যে কোনো হোর যদি সে কোন বিয়ে করতে পারে তাহলে সে বান্দিকে বিয়ে করতে পারবে না অতএব তার জন্য বান্দিকে বিয়ে করা বৈধ হবে না এমনি ভাবে কোনো ব্যক্তি যদি হর্রা বিয়ে করার সামর্থ্য রাখে তাহলে তার জন্য বৈধ হবে না কোন বান্দিকে বিয়ে করা হোর্রা স্ত্রী তার অধীনে আছে এখন কোন বান বিয়ে করতে পারবে এটা পারবে না কেনের হোড়ের এখানে আমি হোররা হয়ে আপনার দরকার পুরো করতে পারতেছে যদি বান্দিকে বিয়ে করতে হয় তাহলে বান্দি কোন বান্দি বিয়ে করবে মোমেনা বান্দি বুঝা গেল যে কোনো কিতাবি বান্দিকে বিয়ে করতে পারবে না উদ্দেশ্য কি এখানে যে কিতাবিদের মেয়েকে বিয়ে করার অবকাশ যেটা কেড়ে দিছে সেটা হলো শুধু হর্রা কিতাবিয়া বান্দি কিতাবিয়া না আবু হানিফর ইমুল্লা রায় হলো সফির রায় আর আবু হানিফরিমুল্লার রায় হলো যে না এখানে এটা আলাল গা তার করলেও মুসলমান বান্দি তালাশ করি শুধু তার মানে যারা আসল অর্থে আহলি কিতাব এখন যেগুলো আছে একটা আহলি কিতাব এগুলো ওদের ধর্মের মুখ তার এই জন্য ওরা নামের আহলে কিতাব কিন্তু ওরাও সবাই ওদের ধর্মের হিসেবে মুখ তার ওদেরকে একদমই বিয়ে করা যাবে না তবে মম্লুকা দের কে বিয়ে করা থেকে সবর করাটা তোমাদের জন্য খায় এতক্ষণ তো বলছে না করাই ভালো ও আন তসবির আরেকজনের অধীন যখন তখন অতএব ওই সেই বান্দির ঘর থেকে যে সন্তানটা হবে সেই সন্তানটা তো এই মনিবের হবে মণিবের গোলাম হবে না হয়তো তোমার ছেলে হবে তোমার ছেলে সে মনিবেরি গোলাম এটা তুমি ইচ্ছে করে কেন করবো এটা বলা উদ্দেশ্য ইউ দেখো এই সব হুকুম যদি চালু থাকতো কল্পনা করা যায় কেউ জিনা করবে কল্পনা করা যায় এরপরও যে জিনা করবে আবার এরকম চারজন পরেজগারের সামনে তার আসলে পিঠা লাগানো দরকার না তোমাদের সামনে বর্ণনা করে দিতে সারা আমরিকুম এবং তোমাদের সব বিষয়ের কল্যাণ কর দিকগুলো বর্ণনা করে দিতে চান হদকম सुناনা الذينا من قبل কম এবং তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন। তাদের ৃতিনতির উপর তোমাদেরকে পরিচালিত করতে চাম ওহদকম सुুনানা তইলাنا من قبل নিয়ে নিতে পারেনের দিকে লোভের উদ্দেশ্যের কোন বিধান বলার আগে যেই হালাতের উপরে থাকে সেটা পরবর্তীতে মাসিয়ত হলেও বলোনা তার আগে মাসিয়ত ছিল কোন বিধান বলার পরে একটা কাজ মা হয়ে গেছে বলার আগে ছিলেন এই কথাটা আবার বললেন সামনের কথাটা যেন বলতে পারেন এই জন্য কথাটা আবার বললে সামনের কথাটার বেনা এটার উপর হতে পারে যে তোমরা সত্য থেকে বহু দূরে বিচ্যুত হয়ে যাও بايلا عظيما تعدل عن الحق بارتكابي ما حرم ما حرم شبته بارتكابي ما حرم حر عليكم فتكونوا مثلهم يريد الله ان يخفف عنكم منادئ ثকে সবকিছু হালকা করতে চান সহজ করতে আল্লাহ চান এজন্য যে বি বি বি করার ব্যাপারটা কত يريد الله ان يخفف عنكم يسهل عليكم احكام الشرع وخلق الانسان ضعيفا মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এত সহজ করে দিয়েছে কিন্তু ব্যাপক ভাবে কাজে মুক্তলা শুরু করছে এখন দেখো সমাজের মধ্যে কেউ যদি জিনা করতে চায় তাহলে সহজেই করতে পারে কিন্তু বিবাহ করতে চাইলে অত সহজ না খারাপ হয়ে গেছে কিন্তু এই ছেলেটাই যদি রাত দুইটা তিনটা পর্যন্ত কোন ওই গার্লফ্রেন্ড সাথে ফোনে কথাবার্তা বলে তাহলে বলে এটা করতেই পারে ছেলেটার বয়স হয়েছে তো করতেই পারে অবস্থা কোন জায়গায় গেছে কোন খরচ নাই কিচ্ছু নেই বিয়ের মধ্যে খরচ বাড়ানো এটা আমাদের মধ্যেও ঢুকে গেছে আমাদের মধ্যে যাদের পয়সা আছে আমরা শকর হিসাবে শকুরের নাম দিয়ে দাঁড়াই দিই যার ফলে আমরা যারা ফকির আছি আমাদের আমরা বিপদে যেহেতু শরীয়তে আসান রাখছে আইসার বলছে সেখানে ইচ্ছে গেলে কিন্তু আসান রাখা আর কারণ যদি ইচ্ছা হয় যে একবারে শত শত মেহমান খাওয়াবে তো এটা ভিন্ন একটা প্রসঙ্গ দিয়া ভিন্ন খাওয়ান যাতে অন্যদের জন্য এটা বোঝার কারণ না এখন তো আলহামদুলিল্লাহ যেহেতু দিন আবার ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ বিয়ে যেটাই আসল বিয়ে এরপর আর কোনো আয়োজনই নাকি নাই এখানে এই হালাত তখন যখন চালু হবে তখন কতটা আরামে থাকবো না আমরা করার দরকার হয়েছে কোনো টেনশন নাই একদিনের নাস্তা দিয়ে বিয়ে করে মুহূর্ত আর মুহূর্তের সাথে সাথে লাগবে না আর মুহূর্ত অনেক বেশিও লাগবে না দু তিনটা চকলেট দিয়ে তোমরাই বলো যে মেহনত ছাড়া এই ফিরে আসাটা সম্ভব অসম্ভব এই অবস্থাটাকে যারা মানে এর বিপরীত অবস্থাটাকে যারা ধরে রাখছে ওরা সাইফ দ্বারাই ধরে রাখছে একটি কথাটা তোমাদের বুঝে আসতো নাকি বাতিল টা এখন ঠিকই আছে শুধু সাইফের বরকতে আর নতুন যদি পক্ষে থাকতো এদিকে আর কিভাবে হবে এটা অসম্ভব মানে মুসাল্লাহ কুফুর এর মোকাবিলা মুসাল্লাহ ইমান দ্বারাই হবে এটা একটা ফিত্রি একটা জিনিস আর ইসলাম তো ফিত্রি ধর্ম অর্থাৎ মুসাল্লাহ কুফুর মুসাল্লাহ বাতেল এর মোকাবিলা কখনোই গায়সাল্লাহ মুসাল্লাহ হক দ্বারা হবে না যা ছিল কিন্তু তখন হুজুরে আল্লাহমত ছিল মুসাল্লাহ কুফুরের মোকাবেলায় হুজুরে গায়ের মুসাল্লাহ মেহনত করছেন ফলাফল তেমন একটা এরপরে যখন মুসাল্লা নিজে মুসাল্লা হয়েছে দশ বছরে স এখন আমি আর তুমি মেহনত করলে কি হজরত নুহ আল্লাহ ইসলামের চেয়ে বেশি মেহত করতে পারবো বেশি মেহনত করতে পারবো মেহনত করলে যদি হজরত করে তারপরে কিন্তু যদি মুসাল্লা মেহনত হয় তাহলে সেই মেহনতের তুলনায় এটা অনেক কম অনেক কম যদি ফিনফসি এটাকে অনেক বেশি দেখা যায় রায়েরামসাল্লাহ মেহনত যদি ফিনবসি লাখ দেখা যায় কিন্তু এই এই লাখটা যদি মোসাল্লাহ হইতো তাহলে লাখটা কুটিতে হয়তো ছাড়াই যেত বছরের জন্য এই একটা এই বার্তা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান সে গাড়ি মোসাল্লাহ মেহনত করবে সংখ্যা বাড়বে কিন্তু তুলনাটা তুমি করবা নিজেদের ফিনা বাড়ছে এটা দিয়ে না মুসাল্লা করলে কত বাড়তো সেটা দিয়ে তুমি সেটাই অনেক বড় বড় আসতেছে এবং কাজটা মোবারক যেহেতু হচ্ছে আসতেছে কিন্তু আরো অনেক বেশি আসতো আরো অনেক বেশি আসতো বাস্তবে যখন শুরু হবে তখন আরো অনেক বেশি আসতো